بسم الله الرحمن الرحيم اللهو اللهو اللهو اللهو الله والله والله والله الحمد لله نحمده ونستعينه ونبه عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مظل له ومن يظلله فلا هاذي له ونشهد أن محمد عبده ورسوله وصلى الله على سيدنا محمد وابه وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قال الله تبارك وتعالى ولا تقولوا لِمَنْ يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتِ بَلْ أَحْيَاءٌ وَلَكِنْ لا تشعرون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم ما يجد الشهيد من مكة القتل বন্দা গান্দা নিজে তাদেরকে তৈরি করছেন মাই মাহিন্দাকে আল্লাহ পাক শাহাদ মর্যাদার মাধ্যমে তার নিজের হাঁটি এবং হাস বন্ধু হিসাবে তাকে মর্যাদাবান বানিয়েছেন শাহাদ মর্যাদাবান ব্যক্তিদেরকে আল্লাহ পাক নিজের নামের সাথে সংযুক্ত করে তাদের নাম শহীদ হিসাবে আখ্যায়িত করেছেন মূলত বন্দার জন্য নিজেকে যেই পরিমাণ আল্লাহ আল্লাহতালার সামনে বিলীন করে দিতে পারবে সে এটাই হলো তার জীবনের চূড়ান্ত সফলতা আল্লাহ রব আলমিন মোতাকব্বির যিনি বরতের অধিকারী এবং বরত্বের যতগুলো দিক আছে রবীন্দনের বন্দা থেকে আল্লাহ পাক তার অহমিকা গৌরব অহংকার বরাত এটা আল্লাহ পাক ভালোবাসেন না কি ভালোবাসেন বন্দা থেকে আল্লাহ পাক ভালোবাসেন তার হাত দিয়ে রসোল সাল আলহ সালাম আল্লাহ পাক এর আল্লাপাকে হাবিব সর্বশ্রেষ্ঠ নবী তারপর আল্লাহ আল্লাপাক বলেছেন সুহান সেই সত্তা যা যিনি তার বন্দাকে রাত্রিতে ভ্রমণ করিয়াছেন মুফাস করেছেন এখানে গুণ বাদ দিয়ে আব্দ গুণটাকে উল্লেখ করছেন এই জন্য যে জন্য চেয়ে বড় মর্যাদার বিষয় আর নেই প্রত্যেকে ওই বিষয়টাকে ভালোবাসে যে বিষয়টা তার নিজের কাছে নাই আল্লাহ পাকের কাছে কি নেই ধ্বংস নাই সানা নাই আল্লাহ পাকের কাছে কোনো অক্ষমতা নাই দুর্বলতা নাই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 এই জন্য সে যেন নিজের জীবনকে সার্থক বানিয়ে নিয়েছে এবং নিজের বাস্তবে তার সৃষ্টির যে উদ্দেশ্য সে উদ্দেশ্যের মধ্যে সফল হয়ে গেছে উপনীত হয়ে গেছে এবং এই ঘোষণা আল্লাহ রাজনী কারিমের মধ্যে দিয়েছেন কি বলেছেন आल्लर पथे जाहत है तरफ तुम्हरा नित बोलो ना जीवित तुम्हारे अल्लाह रबुल आलमीटे जीवन घोषणा दिले वास्तव में से जीवन ना हया पड़े दुनिया प्रत्येक चाय बेचे थी আমার মৃত্যু না হুক কিন্তু এমন কোন ব্যক্তি আছে এমন কোন প্রাণী আছে যে দুনিয়ার মধ্যে সে চিরস্থায়ী হবে মরবে না মৃত্যুকে জয় করে ফেলতে পারবে এমন কেউই নেই কিন্তু আল্লাহ রব আলিন বলে দিচ্ছেন যে এক দল আছে যাদেরকে কি বলা যাবে না মৃত বলা যাবে না তাদেরকে তোমরা মৃত বলো না তারা জীবিত আল্লাপাক বলেছেন তাদেরকে মৃত না। তে অনেকের ধারণা হতে পারে এটা যে মৃত বলতে আল্লাপাক নিষেধ করেছেন সরিয়তের হুকুম এই জন্য আমরা তাদেরকে মৃত বলবো না আল্লাহাক বলতেছেন বিষয়টা শুধু শরীয়তের হুকুম হিসাবেই সীমিত না বরং বরংিল যারা আল্লাহর পাশে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত কল্পনাও না। उत्सर्ग सम्मान हो गदा रिजिक एखन तरफ रुचि सम्मत नहीं पार निजे पक्ष थे तरह रिजिक देर निजे दिखे टेने নিজের কাছে নিয়ে গেছেন এখানে আর ছাড়েন নাই এই পরিবেশ দুনিয়ার এই আলো বাতাস এটা এখন তার এত মর্যাদাবান তাকে নিয়ে গেছে যার কারণে সে আমাদের কাছে মনে হইতেছে যে কি এই পৃথিবীর বলয়ের ভিতরে নাই কারণে মৃত্যু আল্লাপাক বলতেছে বাস্তবে সে কিনা মৃত না মৃত মনেও কিরোনা बर से उपता है से फलिदेश अवस्था मारा जासलिम राष्ट्रीम अवस्था से मारा जाल कि चालू जारी पास्थाय स्वाभाविक मृत्यु बरण कर लोलमत जारी दिन रक्षार जीवन के लिए क्या चालू आई मृत्यू परवर्ती घाटी जीगुलद मुक्त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 যে উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন তারা যখন আল্লাহ সেই বড় নিয়ামত পাইছেন তখন তারা মনে আকাঙ্ক্ষা করতেছিলেন আল্লাপের কাছে যে আল্লাহ আমরা বড় নিয়ামত পাইয়া গেলাম না জানি পিছনে থেকে যাও আমাদের ভাইয়ারা এই বিষয়টাকে উপলব্ধি করতে না পাইরা এ রাস্তাটা কি ঘিরে দেয় ফেরে দেয় যদি কোনোভাবে আমরা তাদেরকে আমাদের এই সংবাদটা পৌঁছাইতে পারতাম যে আমরা কি পরিমাণ আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন বিনিয়ম যে আল্লাহ পাক নিজের পক্ষ থেকে সুসংবাদ শুনাইতেছেন যে তারা সুসংবাদ দিতেছে তোমাদেরকে আল্লাহের অনুগ্রহ এবং আল্লাহের নিয়ম পায়া মিনি আর এই সুসংবাদ শুনাইতেছে যে মুমেনদের উজরত পারিশ করবেন না নষ্ট করবেন না এই যে আল্লাহর দিন রক্ষার জন্য দিনের হেফাজতের জন্য জীবন যে উৎসর্গ করে দেওয়া হলো এর কারণে তাদের যে পারিশ্রমিক পুরস্কার প্রাপ্য এটা কি হবে না নষ্ট হবে না পরিপূর্ণ আল্লাহ নিকট পেয়ে যাবে তারা একটা সংজ্ঞা যারা আল্লাহ হয়ে গেছে তারা সত্যবাদী না যারা কি করেছে যার কারণে এদের নাম কি আল্লা রব্বুল আলমিন নিজে সেই সাক্ষী যারা নিজের জীবন দিয়া হয়ে গেছে তারা কত বড় সত্যবাদী এই সত্যবাদী ব্যক্তিরা ইমানের একটা সংজ্ঞা আল্লাহ পাক ইমানদারদের পারিশ্রমিক কি করবেন না পুরস্কার নষ্ট করবেন না ইমানদার খারাপ ইমানদার কি তারা যারা যতক্ষণ সুবিধা আছে আল্লাহ হুকুম পালন করে আর যে ক্ষেত্রে সুবিধা নাই হুকুম সেরে দৌড় দেয় যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের ডাকে সারা দিয়েছে তাদের উপর আঘাত পৌঁছার পরেও বিপদ আসতে আঘাত আসতে আক্রমণ আসতে এরপরও আল্লাহ এবং আল্লাহ রসুলের তারা কি করে নাই হেরে দেয় নাই মিনহুম। তাদের মধ্যে যারা এই ভয় করে চলেছে ওই সমস্ত ব্যক্তিরা তাদেরকে যখন অন্যান্য অন্য লোকেরা বললো যে তোমাদের বিরুদ্ধে লোকেরা সমবেত হয়েছে তাদেরকে ভয় করো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 মানুষে যখন এই ভয় তাদেরকে দেখায় তখন তারা কি বলে ভয়ে তাদের ইমান কি হয়ে যায় বেড়ে যায় কি বলে তারা যে আল্লাহ পাক আমাদের জন্য যথেষ্ট এই ষাট লক্ষণ কুটিও যদি সম্মুখে আসে পাক যদি কারোর জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ পাক ইটার জন্য যথেষ্ট আর কে লাগবে না আর আল্লা কর্ম তাদের কৌশল প্রয়োগ করে আল্লাপাক তার কৌশল কি করেন প্রয়োগ করেন আর আল্লাপাক হলেন উৎকৃষ্ট কৌশল প্রয়োগ তাদের সব ষড়যন্ত্র সব সমরাস্ত সব ধরনের কুট কুটকৌশল সব ধরনের মিডিয়া উডিয়া সব আল্লাহ এদের জন্য কোনো কিনাই ভয় নাই সারা পৃথিবী তাদের জন্য কোনো ভয় নাই প্রকৃত মুভমেন্ট হলো কারা তারা যারা এই সারা পৃথিবীর শত্রুতা আল্লাহর হুকুমের জন্য কিনে নিতে কি করে না কুণ্ঠিত হয় না অন্যায়তের মধ্যে আল্লাহ পাক ব্যাপারে বলেছেন মোমেনদের বিপরীত যারা নাকি মুমেনের নাম আছে তাদের মধ্যে আলাই হিমুল কিতাল যখন যুদ্ধ তাদের জন্য কি করে দেওয়া হলো ফরজ করে দেওয়া হলো ইজা ফারি আও আসাদা খাসিয়া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 क्या जो आल्ला भय्ला मुस्लिम मुजाहिद प्रचे एन भाव बाधा दी सेहत करते विभिन्न भाव तक विपदे फलार চেষ্টা করতেছে এই চেষ্টা করতেছে কেন সরকার কে ভয় করা প্রশাসন কে ভয় করা রেবকে ভয় করা কে ভয় করিয়া অতাহিদ কে বাধা দিতেছে যেহাদের পথে থেকে পথে প্রতিবন্ধক হইতেছে রেবে জানে সরকারে জানে পুলিশে জানে তাইলে এই বাধা দেওয়ানোর কারণে পুলিশের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে সে কোন পুরস্কার পাবে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 এখানে বেশি হয়েছে আল্লাহার এ যেমন ভয় করার একটু বেশি ভয় করে এরা কারে কে এই শ্রেণীর ব্যক্তিবর্গ দুনিয়াতে এখন নাই এইজন্য আল্লাহর প্রতি নিহত হইয়া যাওয়া এটা কোনো কিনা। ব্যর্থতা না যারা নিহত হয়ে গেছে তারা অনুত্ত না অনুশোচনায় তারা দগ্ধ না বরং তারা পরবর্তী তোমরা অটল থাকো দৃঢ় থাকো এই পথে যদি সামনে অগ্রসর হতে পারো তাহলে তোমাদের জন্য এই বিশাল ধরনের কি আছে এমন পুরস্কার আছে যে পুরস্কারটা না নিয়ে গেলে মনের মধ্যে কি থেকে যাবে অনুতাপ আক্ষেপ থেকে যাবে কারণ শাহাদতের পুরস্কারটা এমন পুরস্কার যার জন্য রসুল সাল্লি হাসালাম পর্যন্ত কি করেছেন। আগ্রহ প্রকাশ করেছেন আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন যে আমার মনে চায় যে বারবার আমি কি জীবন লাভ করি বারবার কি হই শহীদ হাদিসের মধ্যে এসেছে যে জান্নাতে যাওয়ার পরে দুনিয়াতে ফিরে আসার আর কি করবে না কোন চিন্তা করবে না কিন্তু শুধু শহীদ সে আবার দুনিয়ার মধ্যে আসার জন্য কি করবে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 কিন্তু আখেরতের জিন্দিগি কি পরিমান মজাদার জন্য বারবার দুনিয়ার মধ্যে আসার আকাঙ্ক্ষা করবে সেই শাহাদতটা যদি একবারও নিয়া না দেওয়া যায় তাহলে কি পরিমান অনুতাপ থেকা যাবে তারপরে আল্লাহ পাক শহীদদের জন্য তাদের দিলের ইসলামের ব্যবস্থা কি করেন আল্লাহ পাক করে রেখেছেন কোরআনি কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম فاذا لقীতুমুলযিনা কাফারু ফজারবুর রিকাব হাতা اذا فංගতুমুহুম ফশর্দুল ওয়াসা ফাইমমান মান বাদ ওয়াইমমান ফিদাআন হাতা তাযাল হারু আযারহা যালিকা ওয়ালাউ ইশা আল্লাহু কেমন পরিষ্কার বলে দিতে আল্লাপাক যে কিংতা আল্লাহ পাক ইচ্ছা করলে কাফেরদের থেকে নিজেই কি নিয়ে নিতে পারেন প্রতি নিয়ে নিতে পারেন না পারেন না কিন্তু আল্লা কি যারা নাকি আল্লাহর প্রতি কি হয়ে গেল নিহত হয়ে গেল এই পরীক্ষায় ফেল করছে আল্লাহ নগদ তার ফল ঘোষণা করে দিতেছে অনেক দেরি না কিহম আল্লাপাক তাদের আমল কি করবেন না বিনষ্ট করবেন না আচ্ছা আমরা যারা এই গ্যারান্টি আছে আল্লাহর পথে যে নিহত হয়ে গেছে আল্লাহমাহীরা তুমাল আল্লাহর পথে যদি মারা যাও অথবা কি হও নিহত আল্লাহর পক্ষ থেকে কি পাবে তুমি ক্ষমা পেয়ে যাবে আমল করতে গেলে বুল ত্রুটি আল্লাপাক বলে যে এই লোকের ভি মাটি আলহাম আল্লাহাক তাদের আমল কি করবেন না নষ্ট করবেন না সায় আল্লাহ তাদেরকে কি দিবেন হেদায়ত দিবেন্ল এবং তার দিলের কি করে দিবেন এখানে একটা দিলের দিলের করে দিবেন হয়ে গেল। আখেরাতের জগতে আসলা হলো মানে আল্লাহর সেই ঘনিষ্ঠ সান্নিধ্য পাওয়ার জন্য তার দিলের যে উপযোগিতার প্রয়োজন সেটা আল্লাহ পাক সেখানে তার কি করে দিবেন সৃষ্টি করে দিবেন কিন্তু দুনিয়ার জীবনও একটা মানুষের কি এর প্রয়োজন আছে এসলা প্রয়োজন আছে আসলে শহীদের মৃত্যুর পরে না প্রয়োজন আছে ইসলাসের প্রয়োজন আছে কেমনে হয়ে যায় হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم للشاهد عند الله ست خصال يوره له في اول دفعه ويرى مقعده من الجنه ويجار من عذاب القبر ويامن من الفزع الاكبر ويوضع على راسه تاج الوقار منها خير من الدنيا وما فيها ويوزد 72 زوده من الحور العين মর্যাদার মুকুট পরা হয় লোকটা মর্যাদাবান না হলে মর্যাদার মুকুট হবে বার্যিকভাবে তাকে মর্যাদাবান বানিয়ে দেওয়া হ'লো।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 মিল এক ধরণে আমাদের দেশে ভন্ডলুক আছে এরা কোরিয়ত না আল্লাহ না আল্লাহ শৈতানের দিন শৈতানের ধোকাবাজ উপরে একটা ভিতরে কি আরেকটা আল্লাহ ধোকাবাজ না আল্লাহ জাহের আর বাতেন কি রাখতেন মিল রাখতেন উপরে দিয়া ল্যাংটা ভিতরে দিয়া মারে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 ভিতরে পরিপূর্ণ কি হয়ে গেছে ইমানদার হয়ে গেছে যার ফলে আল্লাহাকি কি করেছেন ইমানের পরিপূর্ণ পোশাক তারা অর্থটা বলে দিই আল্লাহ সে কয়টা মর্যাদা পায় ছয়টা ইউ ফারুল্লাহ রক্তের প্রথম ফুটা পড়ার সাথে সাথে তার গুনা মাফ হয়ে যার গুনা নাই ময়লা নাই আবর্জনা নাই তার দিল পরিষ্কার হয়ে গেছে না তার দিল কি হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে দিলের মধ্যে তার ইমান পরিপূর্ণ আসবে না পরিপূর্ণ ইমান এসে গেছে তার মারেফতের দ্বারা সে পুরা নুরানি হয়ে গেছে আর আল্লাহ পাকের ওই মারেফতের কারণে তার শরীরের উপর যে আঘাত আসে এটা কি পায় না সে ব্যথা পায় না কারণ আল্লাহর সেই সান্নিধ্যে চলে গেছে দুনিয়ার ইউসুফ আলহ ইসাল্লাম দেখার পরে দুনিয়ার মহিলারা এই সৌন্দর্য মুগ্ধ হইয়া কি হয়ে গেছে আঙ্গুল কেটেছে কি পায় নাই পায় নাই তে আল্লাহ আল্লাপাকের সেই মার বিলের মেধে জাগা নিয়ে নেয় এরপরে দেখতে শুরু করে দেয় জান্নাতের আবাস দেখা শুরু করে দিয়েছে আল্লাহ পাকের মা তার বিলের মেধে জাগা নিয়ে নিয়েছে এই ব্যক্তির দেহের উপরে দিয়া কি যাইতেছে দুনিয়ার মধ্যে এটা সে তের পাওয়ার কথা তারপরে সে কি গুণামুক্ত তারপরে তার দিলের ভিতরে নুর জায়গা নিয়েছে আল্লাপাখের মারের সাথে পরিপূর্ণ ইমান তার ভিতরে চলে এসেছে জান্নাতের দৃশ্য সে তার চোখের সামনে ভেসে উঠছে এই দেহের উপরে দিয়ে এটাকে কি ছিন্ন ভিন্ন করা হইতেছে নাক কান কাটা হইতেছে এটাকে জন্তু জান চিরা রাখাইছে না কি হইতেছে না এটার উপর বুলডু এটার উপর দিয়ে না ট্যাঙ্কের বেশে এই জন্য হাদিসের বলছেন কি মা সাহিদু মিন মাসিল কতলে ইয়াজিদ হাদুকু মিন নাস্তিল শহীদ কতলের আঘাত ততটুকুও পায় না ততটুকুই শুধু পায় যতটুকু তোমরা কে হো তিত্র আর কামরের দ্বারা পাও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 কারণ মৃত্যুর স্বাদ ভোগ করা ছাড়া জীবন থেকে বিদায় নিতে পারবেন বলেছেন যে একটা বক্রি জেতা থাকা অবস্থায় তার চামড়া খসায় ফেললে যে কষ্ট এই পরিমাণ কষ্ট। এর পরিমাণ আলী রহমতুল্লাহ মুকাশুল কুল্লু এর মধ্যে লিখছেন যে মৃত ব্যক্তির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 বিষ নাই গড়া ঘড়ি দিয়া মারা যাওয়া আমরা তো দেখি এটা একটা সহজ মৃত্যু আসলে মৃত্যু বিপজ্জনক মৃত্যু কিন্তু আমরা দেখতেছি না এটা আল্লাহ যে বড় জাতীয় হালত যখন শুরু হয়ে যায় তখন একটা পর্দার ভিতরের বিষয় দুনিয়ার মানুষে কি করে না দেখে না যেমন এক ব্যক্তি ঘুমায়া স্বপ্নে দেখতেছে স্বপ্নে দৌড়াইতেছে হাঁটতেছে খাইতেছে পার্শ্ববর্তী ব্যক্তি জাগ্রত বসে আছে বসে গল্পগুজব করতেছে আরেকজনের সাথে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 এমন এমন হাতুড়ি দিয়ে কি দেওয়া হয় যে পুরোবীর মধ্যে যদি হাতুড়ির একটা দেওয়া হয় এই জন্য শুনলেও তারা যদি প্রতিক্রিয়া গ্রহণ করে না শুধু শুনতে পায় না কে মানুষ আর ঝিম এই শহীদ এই মৃত্যুর কষ্টটা থেকে কি পাওয়া যায় মুক্তি পাওয়া যায় মৃত্যুর পরে কবরের আগব গেছে না سيكوبر وي من عذاب القدر كوبر و من الفزائل اكبر كوبر العذاب থেকে আসে কি নিরাপদ হাসরের মাথার ভয়াবহ সেই কিয়ামতের প্রয়াণ করি বিপদ থেকে আসে কি কিয়ামতের অবস্থায় কি ইয়াউমা তাহুলু কুল্লু মুরজিআতিন আম্মা আরযা ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস মাংসা আল্লাহ এই ইংসা আল্লাহর ভিতরে কেরমা লিখছেন যে এই সোহাদা ভয়াবহ বিপদ তাদের কি করবে না স্পর্শ করবে না যে মা তার শিশু কি হয়ে যাবে ভুলে যাবে পেটের ভিতরে কারো বাচ্চা থাকলে বাচ্চা কি হয়ে যাবে প্রসব হয়ে যাবে বিপদের প্রচন্ডতার কারণে চুলদারি টেকে যাবে মুহূর্তের ভিতরে সেই প্রচন্ড বিপদের মধ্যে সে কি নিরাপদ আনন্দে হাসরের মাঠে শরীরের অবস্থা কি হবে আল্লাহ সব হাসর মাঠে এমন কি সালাম পর্যন্ত কি বলতেছেন আল্লাহ সাল্লিম সাল্লিম আয় আল্লাহ বাবীদের উক্তি দিন কি হবে আল্লাহ সাল্লিম সাল্লিম আয়াল্লাহ বাঁচাও বাঁচাও এই অবস্থা হবে নবীদের হাসরের বাসি এক মাইল উপরে যদি ধরা হয় এক মাইল উপরে যদি সূর্যটা থাকে তাইলে তাপের প্রচন্ডতাটা কি পরিমান সেই প্রচন্ড তাপের মধ্যে সব অতিষ্ঠ হয়ে যাবে যে ঝান্নানো যায় আর ঝান্নাতে যায় আমাদের হিসাব হয়ে এই জায়গা থেকে মুক্তি পায় সব দরে যাবে লম্বা হাজি আসছে আমাদের পিতা নিজের হাতে কি করছেন আমরা কি বিপদের মধ্যে আল্লাহ তাল কাছে সুপারিশ করেন আমাদের হিসাব শুরু করে দিচ্ছি যাই হোক লম্বা আলোচনা হাদিসের মধ্যে আসতে সর্বশেষ আদম আসাম বলবেন আল্লাপার কাছে এমন রাগ করা করছেন যে এমন রাগার কখনো করবেন না আর কখন আমার নিজের নিয়মের চিন্তা অন্য কারোর কাছে এইভাবে সবার কাছে হতে হতে হতে হতে রসোমার কাছে কি করবে সেই ভয়াবহ বিপদের দিন সোহাদের অবস্থা রাখি হবে আল্লাহ हाशरबास आज मध्य हाशर मिन उठे अल्ला तरहिया रक्त निया तरसा दे सबा स्थान तरह से आनंद मूर्ति घुरते थे तेजर विभिन्न एलका देखा तक तेज हसरबासी की हिजबिकी भ হাসরের দিন আল্লাহ সবার হিসাব নিবেন আর ফের হিসাব দিবেন আরে সুহাদাদেরকে কি দিবেন হিসাব দিবেন যে যা যা করেছো গ্রহণ করে উৎসর্গ দিয়ে এই মর্যাদা পায় পঞ্চাশ হাজার বছরের একটা দিন মাত্র পঞ্চাশ বছরের জীবনটা উৎসর্গ করছে পঞ্চাশ হাজার বছরের দিনের মধ্যে এই মর্যাদা পাওয়া গেছে হাসরের মাঠে উঠবে বিআইপি মার্যাদা সব স্থান করে দিবে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 এই মহিলার দাদ দেখা তার প্রতি অনেক আশা হয় না কারু নাকটা এত সুন্দর তার জন্য কি হয়ে গেছে অন্য অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক কিন্তু নাকটা কি এমন এক ধরনের জঘন্য ধরনের যে মানুষের দিল রেখে গেরালয় কায়ালয় কারু চোখ এমন স্বাভাবিক কিন্তু চোখটা কি এ একেবারে হত্যা করেনি এই কি পাগল হয়ে যায় ঘটনা প্রাসঙ্গিক না আনলে ভালো আমাদের সময় এমন একটা ঘটনা ঘটছিল মহিলা না এক পুরুষ তার জন্য অনেক দিয়ে কি পাগল হয়ে গেছে তার চোখ দেখলে আর কি নিজেরা ধরে রাখতে পারে না এই চোখটা এমনই আসলে আল্লাহ তেমন বানায় রাখছে না এক জনের এক একটা সৌন্দর্য কি করছে শহীদের দেহের উপর যে পরিমাণ আঘাত লাগছে সেই পরিমাণ আলাদা আলাদা অনন্য এবং এটা তার জন্য ক্ষতিকর হলো না তার জন্য উপকারী হলো দেখতে দেখা যাইতেছে এটা এই স্বাভাবিকই কিন্তু এটা তার জন্য এমন মর্যাদা বিষয় হয়ে গেছে আল্লাহ তারপরে ও ওয়ুজারুমিন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 আরে বাহাত্তরটা ওখানে সায়ের বলতেছে যে জান্নাতের যেই কমনীয় সেই আকর্ষণীয় নারীরা সাজ সজ্জায় या देख दुल्हने की प्रथा तुम ही देर कैसी ये मेहदी लगा के देखो খ মহদি ল জন বগানে সে तुम्हारी তুমারুল से সে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 সত্তর জন আত্মীয় স্বজনের জন্য তার সুপারিশ কি করা হয় কবল করা হয় একটু খেয়াল করে দেখি দুনিয়ার মধ্যে একটা মানুষ যখন এমপি হয় মন্ত্রী হয় সে কয়জনকে পারে। কিন্তু কয়েকজনকে জাহান্ন ইমান দার এমন সত্তর সত্তর জনকে যদি আল্লাহাকের কাছে সুপারিশ করে সে জাহান্নাম থেকে মুক্ত করে দিতে পারে তার মর্যাদাটা কোন পর্যায়ে এটা তো হইলো শহীদের একেবারে শাহাদতের মর্যাদার উপর কি এরপরে জান্নাতের মধ্যে দরজা আছে স্তর আছে কয়টা মিয়াতু তো দরজা তিনি জান্নাতের মধ্যে স্তর হলো একশোটা জান্নাতের র্যাঙ্ক কয়টা সাধারণত দুনিয়াতে আমরা এটাকে কি হিসাবে বুঝি দুনিয়াতে কি হিসাবে বুঝি রেঙ্ক হিসাবে বুঝি না যেমন নাকি মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী এগুলি এক একটা কি রেঙ্ক স্তর তারপরে সেনাবাহিনীর মধ্যে আছে মেজর তারপরে কর্মেল ব্রিগেডিয়ার তারপরে মেজর জেনারেল তারপরে মেজর জেনারেল তারপরে হলো আচ্ছা জেনারেল যাই এই স্তরগুলি আছে না এক একটা বড় মর্যাদা কর বিষয় না জান্ন ব্যবধান হল আসমান জমিনের ব্যবধানের নেই এই দরজাগুলি আসলে কার জন্য সাধারণ ভাবে জেহাজ ছাড়া যারা জান্নাতে ঢুকবে এরা শুধু কি পাবে জান্নাতের সাধারণ নাগরিক হবে আর এই রাখা কাদের জন্য। একশোটা রংল আল্লাহ রাস্তায় তে আল্লাহ রাস্তায় জেহাদ করতে গিয়ে যারা শহীদ হবে তারা এই শাহাদত শাহাদ মর্যাদা তো সে পাইছে এখন এই শাহাদতের মর্যাদার সাথে সাথে অন্যান্য ন্যাক আমল তার যে পরিমাণ থাকবে আল্লাহ শহীদদের ব্যাপারে বলছেন তাদের আমল কে নষ্ট করবেন না আল্লাপাক নষ্ট করবেন না সুতরাং সে তার সাধারণ জান্নাতিদের জন্য না কাদের জন্য মুজাহিদের জন্য মুজাহিদের মধ্যে শহীদ কিভাবে। পাবে অবশ্যই সর্বোচ্চ এক শতম র্যাঙ্কটা পাইতে হইলে কি হওয়া লাগবে শহীদ লাগবে আসছে ওই ইহুদিয়া মহিলা যে রসুল বিষ খাওয়াই ছিল খাই পারে সেই বিষের ব্যথা আমি এখনো কি করতেছি আলহিম আজম আইনের দিকে আমরা দেখি যে সাহাবা এরাম রিজওয়ানুল্লাহ আলহিম আজমের তাদের আশি পার্সেন্ট ই ছিলেন তারা শাহাদ মর্যাদারা কিভাবে উপলব্ধি করছেন আমাদের জন্য নমুনা না তাদের মধ্যে জায়গায় আছেন ওমর ওসমান আলী তিনজন কি শহীদ অতচ ইসলামী খেলা সময় এমন মজবুত সেই সময় তাদের শহীদ হওয়ার কি করা না তারা শাহাদ পথে না হেটে বসে বসে মসজিদ নবুল মধ্যে থেকে কোরআন করিমের হাসা শেষ করে ফেলতে পারতেন পারতেন না সাহাবা কালামের মধ্যে ফকিফ কয়জন আরো সবাই পিছনে বেশি ফকির হওয়ানের পিছনে নিজের জীবনটা লাগায় দিতে পারতেন না কিন্তু শাহাদ দিলেন তারা কি বুঝেন না এই হয় সহি সাহাবাই কারামের মধ্যে মোহাদ্দিস কয়জন ঘনা বাসা কিছু না। দিতে পারতেন না পারতেন কিন্তু তারা দিনের মধ্যে ছিল যে বড় মর্যাদাবান হওয়া যায় কিভাবে এর সঠিক বুঝ কাদের ভিতরে ছিল সাহাবাই ভিতরে তারা ওই বড় মর্যাদার পিছনে ব্যয় করছেন তারা কি করতেন শুধু বুঝছে না চলছে না তাদের দিল আল্লাহ কি করছেন পরীক্ষা করিয়া বাস্তায় করছেন তাদেরকে আসলে সাহাবাই হিজওয়ানুল্লাহ আলহিমের ইয়ে প্রত্যেকের ব্যক্তিগত ঘটনা তো অনেক তিনি কি শুরু করে দিচ্ছেন সকালা বিদ্যমে হা কাজা বোখা মধ্যে সকলা বিদ্যানে হা কাজা হুফি মুখ আর মাথার মধ্যে রক্ত কি করা শুরু করে মাখানি দিছে रब शपथ भु, के बोलती साफल्यमंडी आल्लर प्रति जीवन जावा प्रकार ख्याल करते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 এটা হলো নিজের অস্তিত্ব নানা আল্লাহর জন্য বাঁচায় রাখা না আল্লাহ ধ্বংস করার মধ্যে গাছ উৎপাদন করে সে স্থায়ী হয় এক শহীদ নিজের জীবনটাকে জমিনের মধ্যে মিটাই দিয়া ধ্বংস করে দিয়া সে চিরস্থায়ী গাছে গেছে সাজারাতুন আসলোহা সাহাবিতা পিস্তমা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 তার জিন্দা হয়ে গেল দুদিক দিয়ে জিন্দিগি সে হয়ে গেল তারও দিন দিকেও হয়ে গেলো তার নিজস্ব দিন দিকেও হয়ে গেল দুই দিন দিকে একসাথে আল্লাপাকি আর একটা ভাত্তব নমুনা শহীদ যে জিন্দা মরে নাই আল্লাহ শহীদদের কারামত প্রকাশের মাধ্যমে বিভিন্ন দেখা যাই যে সেখানে এমন সতে সতে ঘটনা যে শহীদ দেখি জিন্দা আল্লাহ শহীদ মারা যাইছে জানা পরে ফেলা হয়েছে শহীদের কিন্তু কি নেই যে হাসতেছে আরে না সে মারা গেছে এটা শহীদের বুজুর্গি কারামত যে আল্লাহ তাল্লাহ তাকে এমন হাস্যাসভা দিছে এমন হাজারো ঘটনা সত্যতে ঘটনা যে আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি এ কি অনেক ঘটনা একেবারে শেখ আব্দুল্লাহ আসলাম এদের এই শাহাদা মোতাবাতির মানে প্রচুর পরিমাণে বর্ণিত এদের ঘটনা এই বাস্তব আল্লাহ দুনিয়া মধ্যে আল্লাহ কুদরত এদের মাধ্যমে দেখা দিতেছে আমাদের বাংলাদেশেও এই যে একটা দুইটা ঘটনা শুধু ইশারা করে দিতেছে আফগানিস্তানের শরীর দিয়েছেন রহমতুল্লাহ হাবিজুর নাতি তাকে পনেরো দিন পরে করা আনা হয়েছে সম্পূর্ণ তাজা তার শরীরের পনেরো দিন পরে করা আনা হয়েছে সম্পূর্ণ তাজা একেবারে আমাদের বাংলাদেশের একটা ঘটনা মুস্তফা মাদানী ওনার নাম আপনারা কেবল শুনছেন কিনা জানিনা এই দেশে উনি ছিলেন আরো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 তিন দিন ধরে শরীর শক্ত হয় রক্তের রং পরিবর্তন আল্লাহ কিছু কি করেন দেখা দেন আমাদের কি হওয়ার জন্য উৎসাহের জন্য এরপরও যদি আমরা এগুলির প্রতি অনুপ্রাণিত না হই এই ভাগ্যটা নিয়ে মরতে না পারি দেইতে না পারি নিজেদেরই দুর্ভাগ্য আল্লাহ তাহলে আমাদেরকে আল্লাহ তালার দিনের জন্য উৎসর্গিত হইয়া শাহাদতের মৃত্যু নসীব করুন আল্লাহ শাহাদ